আয়াত থেকে ঈশা আলাহিসাল্লামের কাহিনী কেসা এই সুরাতে এসেছে আমরা গত সপ্তাহে থেমেছিলাম যখন ঈশা সালাম তাদেরকে দাওয়াত দিলেন এবং ইহুদি বনীসাই ভিতরে তিনি দাওয়াতি কাজ করলেন কিছু লোক অল্প কিছু লোক দাওয়াত কবুল করল কিন্তু বড় সংখ্যক ইহুদি সম্প্রদায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল এবং ষড়যন্ত্র করে তৎকালীন বাদশাহ কাছে নালিশ করল কি নালিশ করল একটু পরে সেটা আসছে যে তিনি একটা বড় ষড়যন্ত্রকারী তার বিরুদ্ধে বাদশাহকেও তারা উত্তেজিত করে ফেলল ইসা আলাইসাল্লাম ট্যার পেলেন যে বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে হত্যা করার জন্য প্লান করা হচ্ছে কুফর আল্লাহ তাল সাত করছেন যখন ইসা আলাহাম অনুভব করলেন ট্যার পেলেন তাদের পক্ষ থেকে কুফর যে তারা কুফরি করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে ওনাকে মানবে না এবং শুধু কুফুরি নয় এর চেয়ে তারা আরো অনেক দূর এগিয়ে যাবে তখন তিনি বললেন মান আনস আর কে আসো আমাকে সাহায্য করতে কারা আসো আসো আমার সাহায্য এগিয়ে আসতে হাওয়ার ইউনু আনসার উল্লহ হাওয়ার ইন যারা আছে না সঙ্গী সাথী তারা বললেন আমরা আল্লাহর জন্য সাহায্য করব। করবো আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি মুসলিমরা শুধু মোহাম্মদ সাল্ল উন্মত না সব নবীর উন্মতরাই মুসলিম যারা সহি মানের উন্মত কিন্তু যারা বিকৃতির শিকার হয়ে গেছে পথ ভ্রষ্ট হয়ে গেছে তারা অন্য কিছু পরিচয় তাদের হয়ে গেছে তাদের কপাল থেকে মুসলিম এর পরিচয় উঠে গেছে এরপর আল্লাহ বলছেন তাদের ভাষায় তারা আরো বলছেন যারা ওনাকে সাহায্য করতে এসেছেন তারা বলছেন বিমা আমাদের রব আমরা ইমান এনেছি আপনি যা কিছু নাজিল করেছেন তার প্রতিবানার রাসুল আর আমরা এই রাসুলের অনুসরণ করছি আমাদেরকে সাক্ষ্য দাতাদের অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে আমাদের নাম লিখিয়ে দিন রেসপন্স নবীকে সাহায্য করার জন্য আর যারা তার বিরুদ্ধে পক্ষ অবস্থান নিয়েছে ষড়যন্ত্রকারীরা দিনের দুশ্মনী করল ওয়ামাকারু তারা বড় চক্রান্ত করল বিশাল ষড়যন্ত্র তারা পাকিয়ে ফেললো। ওয়া মাকার আল্লাহ আল্লাহ তালাও তাদের সহযন্ত্রের মোকাবেলায় পরিকল্পনা করে ফেললেন আল্লাহ হচ্ছেন অত্যন্ত উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা পরিকল্পনা মানুষ আজকে বুঝে না এখন বুঝে না কিন্তু যখন হবে কতদিন পরে হবে সেই পরিকল্পনা কার্যকরী তিন দিন পরে হবে না তিরিশ বছর পরে হবে না আগামী বছর হবে না দশ বছর পরে হবে এগুলো আমরা কেউ জানি না কিন্তু আল্লাহ করে আল্লাহ দেখছেন কোথায় যাচ্ছে এখন তাফসিরে ইমাম ইবিকাফি রহমতুল্লাহ বলছেন যখন এইসা আলসালাম টের পেলেন তো এরকম হচ্ছে তখন তিনি বললেন যে কে আমার সাহায্য করবে এটা নবী করিম সাল্লা সমস্ত করেছেন মক্কারীদের সবাই তিনি বিভিন্ন কবিলায় যেতেন মৌসুম হজ হজ মৌসুমে যখন তখন হজ হতো জাহেলি জামানায় যদিও জাহেলি তরিকার অনেক কিছু ঢুকে হজকে কলুষিত করে ছিল তারপরে হজ হতো এই নই জিল হজ এবং দশই জ কিছু কিছু তিনি হজ উপলক্ষে মীনা এলাকায় অবস্থান মধ্যে তিনি সেখানে যেতেন নবী করিম সাল্লা সিমিলার লাইনে বলতেন কি বলেছেন মানুল ই হাত উবাল্লিগা কালাম কে আছে তোমাদের কোন কবিলার লোকজন আছো আমাকে আশ্রয় দেবে জায়গা দেবে যাতে আমি আল্লাহতালার কালামকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি কালাম আরব্বি করাইশরা আমাকে বাধা দিয়ে বসলো আমি আল্লাহর কালাম এর পয়গাম আর করতে পারছি এই জমিনের মধ্যে তিনি খুঁজলেন কোন জমিনে গিয়ে আল্লাহ তালা ওনাকে এই সুযোগ দান করবেন তিনি প্রথমে আসলেন সেখানে কি হলো আপনারা জানেন হাবাসায় কিছু সাহাবিকে পাঠালেন কিন্তু সেটা আর দেশের বাইরে পরে আল্লাহ কোথায় ব্যবস্থা করলেন হিজরতের জন্য মদিনা মুনাতে এই হজের জায়গায় গিয়েই তিনি দুই দুইবার গোপনে মদিনার লিডারদের সঙ্গে এই মিনার মধ্যে বসে বসে গোপন পরিকল্পনা করেছেন ওনার এই আওয়াজ শুনে কে আমাকে জায়গা দিবে আমাকে আশ্রয় দেবে সুযোগ করে দিবে আল্লাহ দিনের কথা বলার জন্য তারা কথা দিলেন আপনি আসেন প্রথমে তারপরে তিনি আস্তে আস্তে হিজরত করে দিলেন তারপরে তিনি গেলেন এই এখানে যে ইসা আল্লাহ বলেছেন যে মান আনসার্লা হাওয়ার ইউন বল মদিনার লোকেরা কি বলেছিলেন তারাও আনসার হয়ে গেলেন নবী করিম সাল্লাহামের জন্য ঈসা আলাহাম সঙ্গে ওনার দাওয়াতের সঙ্গে রসুলের দাবাতের এবং আনসারিদের ঈসা আলা এভাবে ডাকলেন তা যাদেরকে তা হাওয়ার জবাব দিল হাওয়ার কারা হাওয়ার এক বচন হাওয়ার ইউন বহু বচন আরবিতে বলে জমা তারা হচ্ছেন কে তারা হচ্ছেন না সহযোগিতা করেন সাহায্যের হাত প্রসারিত করেন এই আমাদের নবীদের সঙ্গীত সাথে যারা সাহায্য করেছেন তারা সবাই হচ্ছেন তাদের পরিচয় হচ্ছে সাহাবা আসহাব আর ইসা আল ইসলামের সঙ্গীত সাথীতে পরিচয় হচ্ছে হাওয়ারি ইন এক বছর হচ্ছে হাওয়ারি এরপরে তারা কথা দিলেন এবং বললেন যে আমরা হচ্ছি আমরা আল্লাহ সাহায্যকারী কে দিকে সাহায্য করতে এটা সুরাজ সফের মধ্যে এসেছে তাই না তারপরে তারা আরো কনফার্ম করলেন যে আমরা আনসারুল্লহ আ এরপরে আমান এনেছি আপনি সাক্ষী থাকুন আমরা মুসলিম হে আল্লাহ আমরা ইমান এনেছি আপনি সেই কিতাবের প্রতি সাক্ষ্য দাত অন্তর্ভুক্ত করে লিখে রাখুন এই যে তারা বললেন পরিষ্কার ওয়াদা দিলেন তারা সাহায্য করার চেষ্টা করলেন বনী ইসরায়েলের মধ্যে আল্লা বলছেন যে বনে ইসাই লোকরা ষড়যন্ত্র করল কি করে ষড়যন্ত্র করলাম তারা ষড়যন্ত্র ঈশা আলহ সালামকে তারা ধরে তারা করবে এবং তাকে তারা হত্যা করবে সুলিতে চড়িয়ে এবং সেজন্য তারা কি করলো নিজেরা আগে দুশ্মনী করে এরপরে তারা চলে গেলাম তখন তারা বাদশাহ কাছে চলে গেল এসে কমপ্লেন করলো তার বিরুদ্ধে ঈশা আলসালামের বিরুদ্ধে কমপ্লেন করলো কি আন্না রাজুলান নারাজ নাস। আমাদের সমাজে একটা লোকের আবির্ভাব হয়েছে সে লোকদেরকে গুমরা করে লোকদের যারা ইসলামের দাওয়াত দেয় তাদেরকে বলে কি আতিল মালিক আর আপনি যে আমাদের শাসক আছেন বাদশাহ আছেন আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র পাকাই এলো বসে বসে আপনার গদি উল্টে দেওয়ার জন্য আয়া প্রজাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে সবাইকে আপনার বিরুদ্ধে পিতা পুত্রের মধ্যে ব্যবধান সৃষ্টি করে দেয় আমরা সব দল হয়ে গেছে এই লোকটার কারণে ইলাকা লিখা এরকম অনেক ফেতনা লিস্ট বানিয়ে তারা বাদশাহে উত্তোজিত করে ফেললো ইসা আল্লাহামের বিরুদ্ধে ওরা অনেক মিথ্যা কথার তোহমাদ তাকে দেওয়া শুরু করে দিল যা সে করেনি সে কথার কমপ্লেন করা শুরু করে দিল আরো বলল কি ও আসল তো হচ্ছে সে জারদ সন্তান তার বাবাই নাই কোন খান থেকে তার মা তাকে গর্ব ধারণ করেছে যার বাবা নাই এই তো জারদ সন্তান নাউজুবুল্লাহ হাতাবল মালিক এগুলা শোনার পরে বাদশাহ সাংঘাতিক রাগান্বিত হয়ে গেল কে আসছে তাকে ধরো অপকর্মের প্রতিশোধ গ্রহণ করোমানুহি নজাহিমিম তারা ঘেরাও করে ফেললো ওনাকে ধরার জন্য অ্যারেস্ট করার জন্য আর আল্লাহ তারা যখন ধরবে এই অবস্থায় আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়ে গেলেন নাজার দিলেন কিভাবে দিলেন একটু পরে আসছে সাদের উপরে থেকে খুলে গেল তিনি আকাশে উঠে গেলেন ও আলকাল কান আইন দাহু ফিল আর যেই তারা ধরতে ঘরের ভিতরে ঢুকল আর একজন ওনার ওখানে থাকা অবস্থায় একজনের চেহারা ইসা আলাহামের চেহারা হয়ে গেল আর ঈসা আলাকে আল্লাহ উঠিয়ে নিয়ে গেলেন তখন রাত ছিল আর যারা ঢুকলো ঢুকে দেখে তাকে ধরে ফেললো যিনি চেহারা পেয়ে গেলেন তাকে ধরল ফ আহাদুহু ও আহানুহু ও সলাবু তারা তাকে ধরে অত্যাচার করল নির্যাতন করল এবং তারা তাকে অনেক ধরনের অপমান করল করলো ওয়াউ আলার আশি শখ তার মাথার মধ্যে অনেকগুলো কাটা দিয়ে ভর্তি করে দিল্লাহ আল্লাহ আল্লাহ তালা মাকর করলেন তারা না। এই ঘটনাটা একটু পরে আবার আসছে পুরো ঘটনা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বললেন আমি তোমাকে অফাত দেবো আর তোমাকে আমার কাছে উঠিয়ে নেব ওফাত দেব এবং উঠিয়ে নেব ওই ওফাতের অর্থ কি আসছে অমুতা আর যারা কুফরি করেছে তাদের কাছ থেকে তোমাকে আমি অত্যন্ত বড় পবিত্রতা দান করব করবো যা ইল উল্লা দিনাউ কফাউকাল্লা দিনা কফার আর তোমার যারা অনুসরণ করবে সত্যিকার ভাবে তাদেরকে আমরা যারা কুফরি করবে তাদের উপরে কেমত পর্যন্ত তাদের উপরে তাদের স্থান করে দেব। ফিমা দেবা ইমফিমিফুন এরপরে তোমরা আমার কাছে সবাই আসবে এবং তোমাদের মধ্যে আমি ফয়েসলা করে দেব যে বিষয়ে তোমরা এখতলাফ করতে এখন এখানে তাফসির মধ্যে এই যে মু আমি তোমাকে ওফাত দেব আর আমি তোমাকে আমার কাছে উঠিয়ে নেব এই ওফাতের অর্থ কি সাধারণত ওনার ওফাত হয়ে গেছে এত শনে ওফাতজন্য আগে মৃত্যু হয়ে গেলে তো উঠে তারা লাশ উঠে নিছেন নাকি তাহলে তো কথাটা মিলে না এই অনেক মুফাসের বলেছেন যে এইখানে কি আছে হায় আমার যে কথার বাক্যের মধ্যে এটা যে অফাতের মৃত্যু হলে তাকদিম তাখির হয়েছে অর্থাৎ আগে উঠাই নেবেন আল্লাহ পরে অফাৎ দান করবেন কিন্তু আল্লাহ তার বাচন ভঙ্গিতে তিনি আগে অফাতের কথা বলেছেন পরে উঠিয়ে নেওয়ার কথা বলেছেন অর্থটার মধ্যে আমরা যখন তর্জমা করব এভাবেই হতে থাকবে কিন্তু এর অর্থ বোঝার ক্ষেত্রে আমরা বুঝবো যে উঠে নেওয়ার পরে বহুদিন তিনি ওখানে থাকবেন আবার দুনিয়াতে যখন আসবেন তারপরে সময় মতো ওনার মহত হবে অফাত হবে কথাটা এইভাবে হওয়া দরকার কিন্তু আল্লাহ তালা এখানে সিরিয়ালে আগেটাকে পরে নিয়ে এসেছেন যে আমি তোমাকে মারব ওরা মারতে পারবে না আমি মারব তোমাকে ওরা মারতে পারবে না আমার যে মৌতের সিস্টেম আছে সেই তরিকায় তোমার মৃত্যু হবে তোরা তারা হত্যা করতে এসেছে এটা তারা পারবে না ওই খবরটা আগে তার মারতে পারবে না আমি তোমার মৌতের ব্যবস্থা কিভাবে করে সেটা আমার দায়িত্বে আর আমি এখন তোমাকে উঠে নিব। এরকম ভাবে এই অর্থটা এটা হলো ইবনে আব্বাস আনহুর তাসির কিন্তু আকসারুল মুফা মেজরিটি মুফতেরিনে কেরাম বলেছেন যে না এটার তাফসিরটা একটু ভিন্ন সেটা হচ্ছে এখানে ওয়ফাতের অর্থ মৌত নয় এখানে অর্ডার ঠিক আছে তাকদিন তো আখির হয় নাই আগেরটা পরে পরের আগে হয় নাই এখানে ওফাতের অর্থ হচ্ছে আল মুরাদ হা হুনা এর অর্থ হচ্ছে ঘুম ওফাত মানে মৌত মৌত অর্থ হলো এখানে ঘুম কেন যে অনেক জায়গায় কোরআন শরীফে মৌত বলতে ঘুম বোঝানো হয়েছে যেমন অন্য একটি আয়াতে আছে তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে রাত্রে বেলা ওফাত দান করেন তো আমরা যখন ঘুমাইতে যাই রাত্রেবেলা আমাদের ওফাত হয়ে যায় সবগুলো কি মরে গেছি নাকি পরের দিন সকাল আবার উঠে যাচ্ছি তো ঘুমটা একটা ওফাত ঘুমটা একটা মৌত এবং এই জন্যই যে ইসা আলাহামকে যখন উঠানো হয় তখন ওনার সেন্সটা ঘুমের মতো হয়ে যায় আর যায় তো কেন যে যদি উনি ট্যার পান তাহলে কেমনে যাচ্ছেন কোথায় যাচ্ছেন মানে উনি ভয় পেয়ে যাবেন নার্ভাস হয়ে যাবেন আল্লাহ তারা ওনাকে বেহুস করে দিলেন ঘুমের মতো আর ওনাকে উঠে নিয়ে দেওয়া হয়ে গেল তো এটা এই অফাত বলতে হাহুনা আল্লাও ঘুমকে বোঝানো হয়েছে কি শুধু ওফাত ব্যবহার হয়েছে আল্লাহ তালা ওফাত দিয়ে দেন নাফসগুলোকে যখন তারা মৌত হয় মানে একটা ওফাত দেন আল্লাহ যখন রিয়েলি মউত হয় তখন আল্লাহ তারা রুহগুলোকে অফার দিয়ে দেন মানে একদম মরে যায় ও আল্লাহ ইলাম তা মুহা আবার যেগুলো ঘুমের মধ্যে আসে সেগুলোর রুহকেও আল্লাহ ওফার দেন কিন্তু সেগুলো আবার অনেককেই ফেরত দেন তো এই কোনো কোনো হাজিসে যেটা আসে আমরা যখন আমাদের রুহের ব্যাপক অংশ কিন্তু আল্লাহর কাছে চলে যায় অল্প অংশ বাকি থাকে এই ঘুমের মধ্যে সেন্স কাজ করে না কিন্তু যখন কেউ একটু কিছু একটা ঘটে তখন মানুষ লাফায় উঠে উঠে একটু কয়েক লাগে হঠাৎ করেছে এগারোটা বাজে উঠে বলে যে টাইম হয়েছে নাকি তার মানে সে মানুষ রাত্রে ঘুমেছে কিনা নাকি দিনে ঘুমাল এটাও ভুলে গেছে সময় কত বেতাল লাগে কারণ এ তাল ঠিক নাই কেন ওই যে সেন্স রু অনেকাংশ আল্লা তালার কাছে চলে গেছে আল্লাহ দান করেন আর যাকে চান আর কোনদিন করেন না ঘুমের মধ্যেই মউতের এই ঘুমটা এক ধরনের মৌত ঘুমটা এক ধরনের ওয়ফাত এই জন্য মতো ফিকের অর্থ তাফসির করেছেন আল্লাহ রহমতুল্লাহ আলাই কি বলেছেন ইয়ানি ওয়ফাত এই মুমের মৌতকে আল্লাহ তালা বুঝিয়েছেন যে ঘুমন্ত অবস্থায় ইসা আলাহামকে আল্লাহ তালা উপরের দিকে উঠিয়ে নিয়ে গেলেন তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেলে এটাই মেজরিটি মোফাসের গ্রহণ করেছেন মত আপনাকে ঘুমের অবস্থায় মহুতের হালতে ঘুমের অবস্থা হয়ে যাবে আপনার এরপরে আমি আপনাকে উঠিয়ে নেব কাজেই আপনাকে তারা কোনো ক্ষতি করতে পারবে না অমু তাহের মিনালীনা কাফারু। আর আপনাকে কাফেরদের কাছ থেকে পবিত্র করে রাখবো তার মানে তারা আপনাকে টাচও করতে পারবে না তারা ছিল তারা আপনাকে অনেক কষ্ট দেওয়ার কথা ছিল কিছুই করতে পারবে না এগুলোর আর আল্লাহ আরো অ্যাডভান্স বলে দিলেন আপনাকে যারা অনুসরণ করবে তাদেরকে আমি মত পর্যন্ত যারা আপনাকে মানবে না আপনার ব্যাপারে কুফুরি করবে তাদের উপরে আমি স্থান দান করব এই লোকগুলোকে যারা ওনাকে মানে তারা কে মুসলিমরা সমস্ত নবীরা আসলে তারাই মানে নবীদেরকে যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে তারা ঈশা আল্লাহ সাল্লামকেও মানে তারা মুসা আল্লাহ সাল্লাম কেউ মানে আর যারা এক নবীকে কুফরি করে আরেক নবীকে মানলেও তার প্রতি কুফরি হয়ে যায় কুফরিটা তখন তাদের পরিপূর্ণ হয়ে যায় এই জন্য তেমত পর্যন্ত আল্লাহ মুসলমানদেরকে কাবেন এখন কেউ কেউ বলতে পারেন তে এখন তো দেখা যায় নেই। তারা তো অনেক দিক থেকেই পৃথিবীতে এখন লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়ে আছে সেটা আরেকটি বিষয় যে দিনের দিক থেকে একটা দিন হিসাবে আপনারা যখন ডক্টর জাকির নায়কের পৃথিবী দেখেন দিন ইসলামের প্রেজেন্টেশনায় কোন ধর্মের পণ্ডিত তাদের ধর্মের প্রেজেন্টেশন দিয়ে টিকার মতো অবস্থা আছে আমি আপনি জাকির নায়কের মতো পন্ডিত না হলেও আপনার যে কনফিডেন্স আছে আপনার দিনের প্রতি হক দিন এই কনফিডেন্স কি অন্যান্য ধর্মের বড় বড় ধর্মওয়ালাদের আছে তারা যতই লম্বা কথা হলুক ভিতরে ভিতরে কি জানে আস্ত দুই নম্বর জিনিস নিয়ে এটা দাবি করি ভালো করি জানি এটা। তাহলে আল্লাহ আমাদের দুর্ভাগ্য যে আমরা দিনের ব্যাপারে সিনসিয়ার হতে পারলাম না মুসলমানদের অনেকেই আমরা আমাদের ভিতরে নেফাক ঢুকে গেল আমাদের ভিতরে দিনকে আমরা মোহ্বত করি না দিনের এলেম শিখে না দিনের আমল করি না দিনের বিরুদ্ধে পালে দুশ্মনী করি মুসলমান হয়ে দিনের দুশ্মনী করি যেটা আমি প্রায় বলে থাকি আপনি কোন হিন্দুকে পাবেন না তার ধর্মে বিরুদ্ধে এত দুশ্মনী আছে খ্রিস্টানকে পাবেন না খুব কমই তার ধর্মে বিরুদ্ধে তার রাত দিন তার দুশ্মনী ইহুদিকে পাবেন এরকম না কাদেরকে পাবে নিজের দিনের বিরুদ্ধে দুশ্মনী করে হতভাগা সর্বহারা মুসলিম আফসোসের বিষয় তাহলে ইসলামের কোন দুর্দশা নাই ইসলাম এখন জলজল করছে দুর্দশা হচ্ছে মুসলমানদের কপাল পড়া তারা এক গোষ্ঠী তো করে বাকি যারা দুঃশনি করি না দিনের আমরাও গাফলতি করি আমাদের ভিতরে আছে আমাদের ভিতরে বেশি আখেরাতের মহব্বত কম এটাকে নবী করিম সালাম বলেছেন ওহান ইউ শেখা দ উমা উমম কামাতই তিনি বৈশি করলেন হে উম্মত তোমাদের উপরে চতুর্দিক থেকে সব জাতিগুলো চড়াও হয়ে যাবে তোমাদের উপরে আক্রমণ করতে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে তোমাদেরকে যেভাবে এক প্লেট খাবার যদি আনা হয় অনেকগুলো ক্ষুধার্ত লোকের সামনে তখন এতগুলো ক্ষুধার্ত লোক এক প্লেট খাবার পেলে কি করে সবগুলো হুম খেয়ে পড়ে এইরকম দুনিয়ার জাতিগুলো তোমাদের উপর হুম রেখে পড়বে তখন এক সাহাবি বললেন আমিন কিল্লাত ইয়ামদিন ইয়ারাসুল্লাহ আমাদের সংখ্যা মৌসলমাদের কি খুব কম হয়ে যাবে আল্লাহ নবী যে এত সব জাতি আমাদেরকে একদম খেয়ে ফেলতে চাইবে তখন তিনি বললেন বাল না সংখ্যা কম হবে না তোমরা অনেক নাম্বার হবে ওলা কি না গোসা কা ইসাইল কিন্তু তোমাদের অবস্থা হবে যে তোমরা বন্যার উপরে বন্যার পানিতে যে খড়কুটা ভাসতে থাকে এই খড়কুটা যেমন মূল্যহীন কেউ এই খড়কুটাকে জোগাড় করার জন্য অস্থির হয়ে পড়ে না এটা বরঞ্চ একটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো ময়লা আবর্জনার মতো জিনিস তোমাদের অবস্থা হয়ে যাবে এত মূল্যহীন কেন এত মূল্যহীন হবে তিনি সেটার ব্যাখ্যাও দিলেন যে তোমাদের কল্বের মধ্যে ওয়াহান ঢুকবে ওয়াহান তোমাদের কলবের ভিতরে ওয়াহান ঢুকবে কিন্তু এর ব্যাখ্যায় তিনি বললেন সব্য দুনিয়া ও কারা দুনিয়ার মায়া মমতা দুনিয়ার লোভ এবং মজা কি এমন ঢুকার ঢুকবে আর আখেরাতে যেতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কবরের কথা মহুতের কথা তোমরা চিন্তাও করবো খুব খারাপ লাগবে সেই চিন্তায় তোমরা থাকবো না শুধু দুনিয়ার চিন্তা তোমাদেরকে পেয়ে বলবে এই কারণেই অন্যান্য উন্মত গুলো তোমাদের উপরে চড়াও হয়ে বলবে সেই জমানা কি আমরা এসেছি এখন তাহলে ইসলামের কোনো দুর্দশা নাই দুর্দশা কাদের মুসলমানদের কারণ ভালো মুসলমান হতে পেরেনি যারা হে নবী ঈশা আপনাকে অনুসরণ করবে কেমত পর্যন্ত কাফেদের উপরে তাদের সান আমি দেব আজও আপনি যদি সত্যিকার মুসলমান হন আপনার ওই সান আছে আল্লাহ আপনাকে সে সান দেবেন এখন আসেন ইমাম কা রহমতুল্লাহ আল্লাহ বলছেন যে এই যারা মুসলমান তাদেরকে আল্লাহ সান দিবেন আর যারা কুফরি করবে ঈসা আলাহামকে নিয়ে তারা এই তারা রক্ষা করবে না তারা তাদেরকে আল্লাহ তালা পরাস্ত করে দিবেন আদর্শিকভাবে কিভাবে আদর্শিকভাবে পরাস্ত হবে খ্রিস্টানদের ব্যাপারে তখন বলা হচ্ছে সুমানাবাগাম ইহুম মিন মুলুক লিউনান এক পর্যায়ে এই খ্রিস্টানদের সামনে আসলো এক গ্রিক রাজা গ্রিক বাদশাহ বা সম্রাট তার নাম হলো কাস্তন তিন আর ইংরেজে তাকে বলে কনস্টান্টাইন এই লোকটি এসে নবী করিম সাল্লামার বেশ আগের কথা তিনি তো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ জন্ম হয়েছে এই লোকটা আসলে তিনশো কত খ্রিস্টাব্দে জানি নবীকার সে কি করলিয়া সে ছিল পত্তলিক মোশরেক সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করল তিনশো কত শতাব্দীতে কেন গ্রহণ করলো কোন কোন স্কলারদের কথা হচ্ছে সে দেখল যে খ্রিস্ট ব্যাপক আকর্ষণ আছে লোকদের মধ্যে ইসা আল্লাহামকে তারা সুলিতে চড়িয়েছে বলে দাবি করেছে কিন্তু আসলে তা নিয়ে গেছেন এর এরপরেও লুকোচুরি করে করে লুকিয়ে লুকিয়ে খ্রিস্ট ধর্ম হতে ছিল হচ্ছিল সে দেখলো যে এটাতে বড় একটা চ্যালেঞ্জ সে এই খ্রিস্ট নিজেই গ্রহণ করে ফেললো লিএফ সেদাহ এই ধর্মকে ফাঁসাদ করে দেওয়ার জন্য ধর্মটাকে সে বিকৃত করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য করে ঢুকলো এটা কেউ কেউ মনে করেছেন নিজে তার কিছু দর্শন তার নিজের শরিকের দর্শন এই খ্রিস্ট ধর্মদের ঢুকিয়ে দিল ওয়াকি জাহালান মিনহু আর কেউ কেউ বলছেন যে না সে ষড়যন্ত্র করে নাই তবে সেই দার্শনিক হিসেবে নিজেই কনফিউজ ছিল খ্রিস্ট ধর্ম ঢুকে সে খ্রিস্ট ধর্মের মধ্যে কিছু সংস্কারের কথা বলে টোলে সে ওইটাকে নষ্ট করে ফেলল তার দর্শনের কারণে তারপরে যাই হোক এখন সে পরিকল্পিতভাবে অসতুদ্দেশ্য হোক অথবা তার জেনারেল দার্শনিক ভঙ্গির বা ভিত্তিতে হোক সে যখন ঢুকল খ্রিস্ট ধর্মের মধ্যে আল্লাহ ইনহবাদাহুম দিন আল মাসিহ সে এই ঈশা আলাামের দিনকে পরিবর্তন করে ফেলল ও হার ফাহু এর বিকৃতি নিয়ে আসলো উল্টাপাল্টা তত্ত্ব ঢুকিয়ে দিল ও জাদা ফিহি ও নাক কিছু বাড়াই দিল অনেক কিছু কিছু কমাই ফেলল ভালো জিনিস কমাই দিল মন্দগুলো কিছু বাড়তি ঢুকিয়ে দিল ওদি আতলাহুল কািন ওয়াল আশিয়া ক্যাফিয়া অনেক রকমের ধর্মের বিভিন্ন রীতি নীতি অনেক কিছু ঢুকালো এরপর আরো কি করলো ও আহাল্লাফি জামান হি লহমাল খিনজির এ শুকুরের খাদ্য শুকুর খাওয়া খ্রিস্টানদের মধ্যে সর্বপ্রথম সে চালু করে দিল হালাল করে দিল ইসা আল্লাহ ইসলামের জামানায় এবং তার পরবর্তী পর্যায় কনস্টানের আগ পর্যন্ত কনস্টান্টনের আগ পর্যন্ত খ্রিস্টানরা শুকুর খেত না রহমতাল্লাহ সে এটা চালু করে দিল এরপরে সে যা আবি তাসলিফ এই ত্রিতত্বর কথা সে ঢুকাই দিল এর আগেও কিছু আলোচনা হয়েছে কিন্তু সে ফরমালি ঢুকাই দিল ত্রিতত্ব ট্রিনিটি আল্লাহ মারিয়াম ইসা তিন জনের যে এই যে আহ ত্রিতত্ব তিন খোদার বিশ্বাস সে আসলো এরপরে ওসুল কানাইস আল কোবর আবেদ ওস বিশাল বিশাল মাবুদ এবাদত করা জায়গা বানালো এবং সেগুলোর মধ্যে বিভিন্ন ছবি টবি আঁকা টাকা এইগুলো সব সেই শুরু করেছে বিভিন্ন মূর্তি মরিয়ামের মূর্তি ঈশা আলামের মূর্তি এইগুলো থেকে শুরু করে এইগুলো কাজকর্মের প্রচলন যেগুলো আজকে দেখতে পাচ্ছেন সবগুলা শুরু হয় এই কনস্টন আমল থেকে সে তাদের দিনটাকে বরবাদ করে দিল এবং বলা হয় যে তার সময়ে তার রাষ্ট্রের ভিতরে প্রায় বারো হাজার আলফ মাহবদ ও বারো লক্ষ না বারো হাজার বারো হাজার বিশাল বিশাল গির্জা এবং চার্চ তৈরি করে দিল এবং তাদের ধর্মের বড় একটা মার্কাজ বানালো কোথায় নতুন একটা শহর গোড়াপত্তন করল এবং তার নামেই সেই শহরের নাম রাখল সেই শহরের নাম হচ্ছে কনস্টান্টিনাপল সম্রাট কনস্টান্টাইন এটা তৈরি করে আর তার নামেই নাম দিল কনস্টান্টিনাপল যেটা এক পর্যায়ে নবী করিম সাল্লাই ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উন্মতের যে লোকগুলোকে দিয়ে সুসংবাদ দিয়েছেন আর উম্মতের কিছু ভালো লোককে দিয়ে আল্লাহ তালা তাদের দুর্গাকে জয় করিয়ে দিবেন আর সেই কনস্টন মুসলমানরা জয় করলো তার নাম দিল কি ইসলাম্বুল তার নাম দিয়েছিল ইসলাম বুল মুসলমানরা নাম দিয়েছিল ইসলাম বুল ইসলাম তো ইসলাম বুল মানে নগর শহর ইসলামের শহর ইসলাম বুল অরিজিনালি কিন্তু পরে কামাল আর্কে নাম দেয় ইস্তাম্বুল কারণ তার ভালো লাগে না দখল করার পর নাম দিয়েছে ইসলাম্বুল আর পুরনো নাম ছিল কনস্টান্টিনাপল তো ওইটা ছিল তাদের কেন্দ্র তাদের দুর্গ সেখানে আল্লাহ তালা সেটাও মুসলমানদের হাতে তুলে দিয়েছেন এখন এরপরে আসে অনেকগুলোর আয়াত আসছে যে আল্লাহ তালা যে ঈশা আল্লাহ সালামকে উঠিয়ে নিলেন আর সেই কথা অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন অমা কতালুহু অমা সলা বুহু ও তারা ঈশা আলাহ সাল্লামকে হত্যাও করে নাই সুলিতেও চড়াই নাই কিন্তু তাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়েছে তারা কনফিউজ হয়ে গেল কেন কনফিউজ হল আরেকটি লোককে আল্লাহ তালা ঈশা আল্লাহ সালামের চেহারা বানিয়ে দিলেন আর ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ লোকটাকে ধরে ঈশা আল্লাহ মনে করে তাকে অনেক নির্যাতন করল তারপরে তাকে এই ব্যাপারে আমাদের নবী করিম সাল্লব পক্ষ থেকে সুস্পষ্ট কোনো একটা হাদিসে তিনি বলেননি করম শরীফের যতটুকু আছে এতটুকুনই তিনি যথেষ্ট মনে করেছেন যে আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন আরেকটি লোক তার চেহারা পেয়েছে আরেকটি লোককে এইটা তিনি নবী করিম সাল্লাহ আসালাম এর পরিচয় ওনার কাছ থেকে আমরা আর ফার্দার পাইনি এখন এটা পাওয়া গেছে কোথায় ইসরায়েলি রেওয়ায়তে দুইটা রেওয়ায়ত আসছে তাদের কাছ থেকে একটা রেওয়ায়ত হলো যে সে লোক ছিল ইসা আল্লাহলামেরই বারো জন সর্বশেষ রাতের মধ্যে যেখানে আল্লাহ উঠিয়ে নেবেন সেই রাতে তার অত্যন্ত ঘনিষ্ঠ বারো জনকে নিয়ে তিনি বসলেন যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমাকে ধরে নিয়ে ফেলতে আসবে হয়তোবা আল্লাহ তালা ওনাকে মেসেজ দিয়েছেন যে আপনাকে তো উঠে নেব তা আমাকে তো উঠিয়ে নিয়ে যাওয়া হবে তো আল্লাহ তালার মানসা হচ্ছে যে একজন একজনকে আল্লাহ তালা আমার চেহারা দিয়ে দিবেন তোমাদের একজনকে যে আমার চেহারা পেয়ে যাবা তাকে তারা ধরবে ছিতে চড়াবে হত্যা করবে আল্লাহ তালা তাকে খোঁজখবরে দিচ্ছেন তার জন্য আল্লাহ তালা জন্নাত কে আসো এই হিম্মত করতে সবচেয়ে যে ছোট ছিল সে হিম্মত করতে রাজি হয়ে গেল। ওই ঈসা বলেন তুমি সবার শোনো তুমি এখনো জোয়ান অন্য কেউ করুক কিন্তু অন্য কেউ করেনা সেই বারে বারে হাত উঠায় তারপরে তিনি বলেন আল্লাহ তালা করেছে। তারপরে ওরা তখন ঘরের মধ্যে ঢুকলো দরজা ভেঙ্গে ধরার জন্য আর ওই সময় ঈশা আল্লাহ ঘুমের মতো হয়ে গেল ওনাকে ছাদ ফেটে খুলে উঠিয়ে নেওয়া হয়ে গেল আর ওই লোকটাকে তারা মনে করলো এই তো ঈশা আল্লাহ ইসলাম ধরে তারা অস্ত্র নির্যাতন করে সুলিতে চড়াই দিল এটি একটি রেওয়ায়ত আছে যে ওনার নিজেরই একজন সঙ্গী সে নিজের এই স্যাক্রিফাইস করবানি জান্নাত পাওয়ার জন্য আল্লাহ নবীর মোহাম্বতে তিনি নিজেকে স্যাক্রিফাইস করেছেন আর আরেকটি রেওয়ায়ত পাওয়া যায় যে এই এদেরই একজন হয়তো ঘাতকতা করেছে অথবা এদের বাইরের একজন যে যারা ধরতে এসেছে তো সবাই চেনে না যারা ধরতে এসেছে বাচ্চার বাহিনী পুলিশ বাহিনী তারা ওনাকে চিনেন না তারা অন্য জায়গার থেকে এসেছে লোকাল যে ইনফর্মার আছে সে একজন ইহুদি ছিল সে সঙ্গে আসলো অথবা সে ওনার অনুসারী ছিল সে মনাফিকি করলো এইরকম রেওয়ায় আছে আবার এরকম রেওয়ায় আছে যে সে এই গ্রুপের ভিতরে নয় বাইরের থেকে ওরা ধরে নিয়ে এসেছে ইনফর্মার হিসেবে এই দুইটার একটা যেটা হতে পারে এগুলো সব ইসরায়েলি রেওয়ায় কোনটা একদম কনফার্ম না তারপর সে দেখিয়ে দিল যে এই তো সেভাবে দেখাচ্ছে এই আর এই সময় তার চেহারা হয়ে গেল ঈশাআলামের চেহারা আর সালাম চলে গেলেন তখন তারা ধরে ফেললো তাকে যে তুমি তো কাকে দেখাও তাকেই তারা কার্যকরী করল। এই যে আমাদের কাছে এর দুইজনের কোন জন এটা আমাদের শিওর হওয়ার মধ্যে আর না হওয়ার মধ্যে আমাদের ইমানের কিছু উঠাওয়ার নামা হবে নাকি এটা বেশি দরকার নাই বিধায় আল্লাহ তালা আর বলেন আমাদেরকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ যতদিন বলেছেন তাকে হত্যাও করে নাই কিন্তু তার কনফিউজ হয়ে গেল ওনাকে হত্যা করা অবশ্যই হয় নাই ওনাকে আল্লাহ তালা বলেছেন এই কথা যখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে দাস আমাদের ইমানের জন্য যথেষ্ট এরপরে হয়ে গেল তারপরে আল্লাহ তালা বলছেন যে অমাকার যে কিভাবে তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ আল্লাহলা কিভাবে প্ল্যান করলেন তাদের ষড়যন্ত্র মোকাবেলায় অল্লাহ আল্লাহ পরিকল্পনা অত্যন্ত উত্তম তারপরে আল্লাহ তালা বনি ইসলামীর কথা বলছেন বলার পরে তারা তোমরা তো আমার কাছে একদিন আসবে কে আমি বা ইনাকুম আমি ফসলা করে দেব তোমাদের মধ্যে ফিমা কুম ফি যে বিষয় তোমরা করছিল কি ইকালাপ করছিল এখন কি ইকতলাফ হচ্ছে ইসালাসিন্পর্কে আমরা মনে করি তিনি আল্লাহর রাসুল তারা মনে করে আল্লাহর সন্তান অথবা তিনি মাবুদ। এই ফয়সলা আল্লাহ তারা কখন করবেন কেয়াবতের দিন ফাহিনু যারা কুফরি করল এই কথার উপরে ফাউ আজিবু হন আদান ফিদ্দুনিয়া ও আখেরা এদেরকে আমি দুনিয়া এবং আখেরাতে কঠিন শাস্তি দেব যারা কুফরি করলো ওনার আকিদা নিয়ে ওনাকে নিয়ে আকিদার মধ্যে বিকৃতি আনলো আনল ওমা আল্লাহমিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না আল্লা কখনো মহবত করেন না পছন্দ করেন না এই কথাগুলো আপনাকে তেলাবত করছি আমি আয়াত থেকে আর অত্যন্ত জ্ঞান বিজ্ঞান সম্মত নসিহত থেকে কোরআন আর জিকরুল হাকিম কোরআন থেকে কিতাব থেকে আয়াত থেকে যে কথাগুলো বলছি এগুলো আমি আপনাকে পড়ছি কারণ তারা বলতো যে নবী করিম সাল্লাম এগুলো বানান বসে বসে কাহিনী রচনা করেন আর বলেন ওহিনাজিল হয়েছে আল্লাহ তালা বলে দিচ্ছেন নতলুহ আলিকা আমি আপনাকে এগুলো তেলাওয়াত করে শোনাচ্ছি মিনাল আয়াত আয়াতগুলো হাকিম এ কোরআন এর সুন্দর সুস্পষ্ট নসীহতের কথাগুলো জ্ঞান বিজ্ঞান ভিত্তিক কথাগুলো কাহিনী বলে আল্লাহ বলছেন এখনও যারা খ্রিস্টান রয়েছে তারা ঈসা আল্লাহামের বিষয়টা বুঝতে পারে না যে পিতা ছাড়া জন্ম হয়েছে তাহলে তো তিনি সাধারণ মানুষ না অন্য কিছু নিশ্চয়ই আল্লাহ তালার সঙ্গে তার এভাবে পিতা পুত্রের সম্পর্ক হয়ে গেছে আল্লাহ বলছেন ঈসা আল্লাহিসের ব্যাপার বুঝতে কষ্ট হয় কেন তিনি তো হচ্ছেন আল্লাহর কাছে আদম আলাহ সাল্লামের একজাম্পলের মতো খালাক মিন্তরব তাকে আল্লাহ মাটি দিয়ে পয়দা করলেন সিম্বা খু কুন তারপরে বলেন হয়ে যাও ফেয়া কোন তারপরে তাকুম মিনাল মুমতারিন আল কথাগুলো যেগুলো আসলো ইসা আলাহামের ব্যাপারে এগুলো আপনার রবের কাছ থেকে এসেছে এগুলা ব্যাপারে আপনি কখনো সন্দেহ করবেন না তো নবী করিম সালামে তো সন্দেহ হয় না সন্দেহ কাদের হয় অন্য অন্যদের হয় তো তাদেরকে লক্ষ্য করে বলছেন যদিও অ্যাড্রেস করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহিসালামকে এরপরে আল্লাহ তারা আরো বলছেন এই এত সুন্দর এলিমের কথা আসার পরে আপনার সঙ্গে অন্যায় ভাবে যে ঝগড়া করে বাদানুবাদ করে বিতর্ক করে তাকে আপনি বলেন এবার ফাঁকুল তাদেরকে বলেন আসো তোমাদের ছেলে মেয়ে নিয়ে আসো আমাদের ছেলে মেয়েকে ডাকি ও নিশা আনাশা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসো আমাদের মহিলাদেরকে নিয়ে আসো আর সেই লানাত করব যে আল্লাহ যারা মিথ্যা তাদের উপর আপনারা লানাত নাজিল করেন এটা হলো মোবাহলার আয়াত ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে এই আয়াতগুলো। নাজিল হওয়ার স্বভাবে নজুল শানা জানেন যে শুরু থেকে ওয়াফদ নাজরানের খ্রিস্টানদের প্রতিনিধি দল কোথায় আসছিল মদিনায়। এসে তারা ইসা আল্লাহ নিয়ে এবং তিনি নবী প্লাস তিনি আবার ইলাহ দুইটাই তিনি এক সঙ্গে এই বিতর্ক শুরু করে দিল আল্লাহ তালা এগুলো সব রদ করলেন এমনি শাক রহমতুল্লাহ আলী ওনার কিতাবে বলেন তারা প্রায় সাইট জন এসেছিল উঠে চড়ে ষাট এসেছিল মদিনায় জন ছিল বড় বড় লিডার ওই নাজরান এলাকার সবাই তাদের কথা শুনত এদেরকে পাঠানো হয়েছে চেক করতে আখরি নবী বলে দাবি করে ঠিক এক নম্বর না দুই নম্বর চেক করে আসো ফাদা খালু আলাই আসর নবী করিম সাল্লাহ আসর পড়ার পরে এই লোকগুলো নাজরান থেকে তখন মদিনায় ওনার মসজিদে ঢুকলো। আল ইুল যুবন ও আর দিয়া একেবারে তাদের যে আল খেল্লা আছে তাদের ওলামাদের ড্রেস পরা সবগুলো অত্যন্ত প্রভাবশালী তাদের তথা তথাকথিত আলিম ওলামার দল এরা ছিল তাদের মধ্যে একজন বনিল হারে ছিল কাবের অনেক লোক ছিল তারপরে একসঙ্গে ষাটজন আসছে সবাই একেবারে খুব তারা অর্গানাইজড ওইতে এসেছে কাপড় চোপড় সব কিছু এভরিথিং পারফেক্ট আসে এ দেখতে একে অন্যরকম চা আবার বলা যে এইরকম কোনো প্রতিনিধি আর মোদিনে আসে নাই একদম খুব খুব স্মার্ট ভেরি অর্গানাইজড একেবারে সবগুলো আলখেল্লা পরা মানে তাদের এইরকম গ্রুপ আমরা দেখিনি আমরা খুব আগ্রহের সাথে তাদেরকে দেখলাম এরপরে তারা মসজিদে আসলো আবার সন্ধ্যাবেলা তারা নামাজ পড়ে তাদের তরিকে নামাজ দাঁড়িয়ে গেল পূর্ব দিকে কেবলা করে তো সাহাবারা কেমন একটু বাধা দিয়ে দেওয়ার চিন্তা করবেন কিনা চিন্তা করলেন নবী করিমেন তাদের মসজিদে নবাবিতে তাদের নামাজ পড়াটাকে তিনি আলাও করে দিলেন এক কর্নারে এরপরে তাদের নামাজ পড়ার শেষ করে তারা আস ওনার সঙ্গে কথা বলতে আলাপ আলোচনা করতে যে আপনারা দিন কি কি সমাচার ফেকাল্লাম রাসুল আল্লাহ ইহুম আবু হার আলকাম আব্দুল মাসিহ এই দুইজন ও আহাম আরেকজন তিনজন তারা সবাই খ্রিস্টান এখন তারা বিভিন্নভাবে তিনি বলেন তোমাদের ঈশা আলা সম্পর্কে ধারণা কি বলো তারা বলল তিনজনে বললো তিনজনে তিন রকম বলল একজনে বলে হু আল্লাহ তিনি তো আল্লাহ নিজেই আরেকজনে বলেন হুয়া ওদুল্লাহ না আসলে আল্লাহ না আল্লাহ ছেলে তিন নম্বর জন বলেন একজন ঐতর আল্লাহ মারিয়াম এই সাল্লাম তিনজনের প্যাক্ট তার মধ্যে উনি ওয়ান অব দ্যাম এরপরে এভাবে তারা এখন তারা কেন বলো যে তিনি আল্লাহ তারা কারণ দিল যে ওনাকে আল্লাহ এই জন্য বলি যে তিনি তো অনেক মাইয়ের কে জিন্দা করেছেন ইলমাগুতা উল আকমাহা কুষ্ঠ রোগীকে ভালো করে দিয়েছেন অসুস্থ রোগীকে হাত দিলে হয়ে খবর বলেন ঘরে কি আছে বলে দেন এগুলো আল্লাহ জানার কথা না এই আমরা আল্লাহ বলি কি মাটি দিয়ে পাথর বানিয়ে ফু দিলে পাখি বানিয়ে সেটা উড়ে চলে যায় এগুলো সব আল্লাহর কাজ এইভাবে করে তারা বিভিন্ন রকমের ওনার পরিচয় দেওয়া শুরু করে দিল আরো বলল যে বলল যে আল্লাহ সন্তান সে বলে আমার দলিল হচ্ছে ওনার তো কোন বাবা নাই লাম কেউ জানে না ওনা কোন আছে কাজেই তিনি সন্তান আল্লাহ সন্তান ছাড়া এটা হতে পারে না এভাবে করে বলল আবার যে বলছে তিনি সাল এসে তিন জনের একজন তার দলিল কি সে বলে আমারও দলিল আছে সেটা হচ্ছে যে আপনি দেখবেন কোরআনের মধ্যেও আছে তাওরাতে আছে জবুরে আসে আল্লাহ তালা সব জায়গায় বলেন ফেলু না ওয়া অমরুনা ওয়া খালাক না ও কাদা আল্লাহ তালা সময় প্লুরাল ইউজ করেন বহু বচন ইউজ করেন তাই না কোরআন শরীফ আল্লাহ তালা নিজের জন্য এক বচন না বহু বচন অফু ই আমরা নাজিল করেছি এভাবে তর্জমা হয় তো আল্লাহ তালা বহু বচন ইউজ করেছেন তিনি তো একজন যদি হন বহু বচন ইউজ করবেন কেন এই জন্য আমরা মনে করেছি যে কমপ্কি তিনজন না হলে আরবিতে জমা হয় না যারা আরবি গ্রামার বোঝেন ওলামা কেরাম আছেন ওয়াহেদ মোসান্না জমা বা মোফরাদ মোসান্না জমা জমা হওয়ার জন্য জমা মানে প্লুরাল বহু বচন আরবিতে কমপক্ষে তিনজন বাংলায় আছে এক বচন আর বহু বচন একের অধিক হলেই বহু বচন হয় দ্বি নাই কিন্তু আরবিতে দ্বি বচন আছে মোসলা আর তিন নম্বরটা হচ্ছে বহু বচন প্লুরাল তার মানে থ্রি যে কমপক্ষে থ্রি হওয়া লাগবে এই আল্লাহ তালা যদি নিজেকে প্লুরাল ইউজ করেছেন এটাই দলিল যে তিনি জনের একজন এই এই তিন রকম কথা তারা বললো এবার এগুলো সব শুনে টুনে নবী করিম সাল্লা বললেন শোনো তোমরা এগুলো যা কিছু বললে এগুলো তো একটাও ঠিক না এগুলো সব বাদি আসলামা ইসলাম কবুল করে ফেলাম না আমি অন্য কিছু কবুল করেছ ইসলামের খবর আল্লাহ তালা আমার মাধ্যমে যেটা দিয়েছেন ওইটাই ইসলামের খবর এটা কবুল করা কাদ আসলাম না কাবুলা আপনার বহুত আগে আমরা ইসলাম কবুল করেছি আপনার তো সেদিন বোধ বলে দাবি করেন কাদাব তুমা তোমরা মিথ্যা বলছ ইকুমা মিনাল ইসলামী আহম আলিল তোমরা যে কেন তোমার সহি ইসলামে আসতে পারছো না কারণ তোমরা যে আল্লাহর জন্য সন্তান জোগাড় করে ফেলেছ আর এই সলিব মানে হচ্ছে ক্রস এই ক্রসের এর এবাদত করছ আর যে খিনজির শুকুরের গোষ্ঠ খাচ্ছ এইগুলার কারণে তোমাদের ইসলাম তো কিছুই নাই এগুলো তো শের কাব এখন তারা বলল আচ্ছা বলেন তাহলে তিনি জানেন কিন্তু তিনি দিলেন না উত্তর চুপ করে থাকলেন দেখি আল্লাহ কি বলেন এর পরেই আল্লাহ এরপরে আল্লাহর শুরু থেকে প্রায় বেশি আয়াত আল্লাহ করে হয়ে গেল। এই এবার আমরা আসি যে এই আয়াতের মধ্যেই এই যে নাজিল হলো আয়াত সেখানেই আসে সব কথা বলা পরে হে নবী এখন যদি আপনি এত সুন্দর করে বয়ান করার পরে তারা ঝগড়া করে বিতর্ক করে তিনি আল্লাহ তিনি ছেলে মেয়ে স্ত্রী পরিবার যারা কিছু আছে সবগুলোকে নিয়ে আসবে এক জায়গায় দাঁড়াবে মাঠের মধ্যে আর তাদের মোকাবেলা আপনি আপনার ছেলে পেলে স্ত্রী পরিবার সবাইকে নিয়ে আপনি দাঁড়াবেন এক সাইডে মুসলমানরা এক সাইডে দাঁড়াবে আর তারা একসাইডে দাঁড়াবে আর উভয় পক্ষ একমত যে দল হকের উপরে আছে তাদেরকে সাহায্য করার জন্য আজকে যারা বাতিল আছে তাদের উপরে এই দোয়া করার জন্য আল্লাহ তালা ওনাকে বলেন তাদেরকে বলেন যে আমরা এখন এই কাজ করি আসো আমি এতক্ষণ বুঝলাম তোমরা যদি রাজি না হো আল্লাহ তালা এখন ফয়সলা করে দেবেন আসো আল্লাহর কাছেই বলি যে যারা বাতিল নিয়ে বলছে তাদেরকে আল্লাহ তালে এখন দেখিয়ে দিকে আমি যদি বাতিল হয়ে যাই আল্লাহ আমাকে শেষ করে দিকে এখন এখন এই কথা শোনার পরে চ্যালেঞ্জ শোনার পরে তারা এখন চিন্তায় পরে গেল আবুল কাসেম দা আনা নামদুরফি আমরেনা আবুল কাসেম নবী করিম সাল্লা কোন ছিল ইয়া নাসুল্লাহ তো বলবে না ওনার ছেলের নাম ধরে যে কাসেমের বাবা আমা থেকে চিন্তা করতে বিষয়টা আমরা চিন্তা ভাবনা করে দেখি আপনি যেটা বললেন এইটার ব্যাপারে কি করা যায় আমরা আপনাকে জানাবো সুমন সারাফু আনহু তারপরে তারা লাজগুটিয়া চলে কানা কানাদার ইহিম তো পথে তারা খালাউবিল আকেব আকেব নামে একজন ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান জ্ঞানী বলে তারা মনে করে তখন তারা রওনা করে দিয়েছে একলা নিজেরা নিজেরা তখন আলাপ করছে তারা আকেবকে সবাই ধরল তুমি তো আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান তোমার মতামতটা কি বলো তো কি বুঝলা তুমি তোমার মত কি বলে ইয়া আব্দুল মাসি মা তারা এবং আব্দুল মাসি বলল যে তুমি কি মনে করি ভাইরা মোহাম্মদ তোমরা কি এখনো বুঝো নাই আমার বুঝে গেছো সবাই তোমরা এই লক্ষ্য হচ্ছে মোহাম্মদ হচ্ছে সত্যিকার প্রেরিত নবী তোমাদের ঈশা আল্লাহ সঠিক খবরও সে দিয়ে ফেলছে তোমরা ভালো করেই জানো কোন হক নবী যদি মোবাহ চ্যালেঞ্জ করে আল্লাহ তালার অভিশাপের জন্য ডাকে বাতিলের উপরে তাহলে তাদের বড়রাও কেউ থাকবে না ছোটরাও কেউ জন্ম হওয়ার আর আসবে না পৃথিবীতে তার সব হালাক হয়ে যাবে গোষ্ঠী আবাই তুম্লামা আলমা আলাই হেবিকুম তাহলে তোমরা যদি এখন মনে করো যে না আমরা আমাদের যা শিখি আসছি শুনে আসছি আমাদের দিন নিয়েই থাকবো আর ইসা আলাইসলামের ব্যাপারে আমরা যেগুলো এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে এগুলো থেকে আমরা সরবো না ওগুলোর উপরেই থাকবো ফাওয়া জরাজ ওয়ান ইকুম তাহলে এই মোহাম্মদকে বাই বাই বলে তাড়াতাড়ি করে ভাগ এই যে দেশের দিকে আর থাকা দরকার নাই ফুল নবী সাল আলাম কাহসে কাদর আইনা আল্লাহনুল আবুল কাহসেম আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি আপনার সঙ্গে আমরা এই চ্যালেঞ্জে যাবো না আনা এই চ্যালেঞ্জ আমরা থাকবো না ওনার ত্রুকুক ও আলাদিন আলাদা আপনি আপনার দিন নিয়ে থাকেন আমরা আমাদের দিন নিয়ে ফেরত যাই তবে আপনার লোকজন অনেক ভালো এটা আমরা বুঝতে পেরেছি ওলা কিনা আনা রাজুলান মিন আসবে তার দুলানা ইয়াহ কুমাই আশিয়া ইতালাফনাফি হাফি আমা ফাইনা কুম আেদ তো আমাদের মধ্যে এই যে বিচার আচার করার জন্য ইনসাফ করার মতো লোকজন বেশি নাই করতেও পারে না করলেও লোকেরা গ্রহণ করে না কিন্তু দেখলাম আপনার লোকেরা সাংঘাতিক উঁচু মানের ইনসাফ কায়েম করতে পারে তো আপনার একজন ঘনিষ্ঠ সহচরকে পাঠিয়ে দেন যিনি আমাদের মধ্যে বসে আমাদের দুনিয়াবি সম্পদ টাকা পয়সা লেনদেন কে স্কুলের ব্যাপারে হক ফেসলা করে দেবে কারণ আপনার লোকদের মধ্যে হক আসে একদিনকে পাঠিয়ে দেন সবাই গ্রহণ করবে আরাম ই তুমি আসি তা আবাস কাউলিয়াল আমিন ওকে বলে যে ঠিক আছে সন্ধ্যাবেলা আমার কাছে এসো তোমরা আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে বিশ্বস্ত যে আছে তাকেই আমি পাঠাবো তোমাদের এই দায়িত্ব পালন করার জন্য এখন বলেন অমরুল ইমার হবী দিন বলে জীবনে আমি দায়িত্বের প্রতি কোনোদিন আমার লোভ ছিল না কোনো পদের আশা কোনোদিন করি নাই কিন্তু ওই দিন মনের ভিতরে একটু বড় আশা চলে আসলো যে আল্লাহ নবী বলছেন কবইল আমিন শক্তিশালী এবং বিশ্বস্ত এই উপাধি যদি আল্লাহ আমাকে দিয়ে দেন আমাকে যদি ওইটার খুব আমার মনের ভিতরে জহর মাহান বিকালের দিকে আসো বলছে তো আমি জোহরের দিকে আসলাম্মা সাল্লা রসুল জহর সাল্লামা তিনি জহর নামাজ পড়ালেন সালাম ফিরালেন আমাদের আমি আমার গলাটা উঁচু করে এরকম করলাম যেন আমার দিকে নজরটা পড়ে ফালাম ইয়াজ বাসারিহি কিন্তু উনি আমার দিকে তাকান না এদিকে কি জানেন কাকে খোঁজেন তাদের মধ্যে গিয়ে তারা যখন ইত্তলাফ করে তাদের মধ্যে ঝগড়া ফসাদ হয় এগুলো হক ফসলা করে দিও কওয়ালা অমর ফাজ আনহু কাবু নাজরান তাদের লিডারদের মধ্যে নাজরানের ষাট জনের মধ্যে আকেব আর সাইদ নামে দুইজন ছিল এরা ছিল বড় তাদের পণ্ডিত এবং খুব সম্মানিত প্রদর্শনওয়ালা ইরানোকাবিলা করার জন্য তারা মাঝে মধ্যে হিম্মত করে বসলো বা পরামর্শ করলো ফকাল আহা ধুহ সাহিবি বলে যে খবরদার এই কাজ করো একজন আর বলল এ কাজ করো না কারণ কোনো নবীকে আনা লালতের চ্যালেঞ্জ করলে আল্লাহর কাছে তার ব্যাপারে বা যদি আমাদের আমরা লানতের শিকার হয়ে যাই তাহলে এটা কখনো ব্যর্থ হয় না বরঞ্চ এমন হবে যে আমাদের গোষ্ঠীর সব নিপাত হয়ে যাবে ক্ষমতারী কাজ করো না এরপরে কলা ইনানু তিকা মাসা আলতানা অবা আসমা আনা রা জুলান লা তাবা আসমা আনা ই আমি এতে আমরা আপনাকে কিছু খারাজ দেব কিছু ট্যাক্স পাঠিয়ে দিয়ে দিব আর তবে আপনি আমাদেরকে একজন বিশ্বস্ত লোক পাঠান যে আমাদের সঙ্গে ফায়সলা করে দিবেন খুবই বিশ্বস্ত হওয়া লাগবে খুব আমানাদার হওয়া লাগবে খুব হক বুঝনে বলা হওয়া লাগবে ফকর আল্লাহ আবা আসান আমিন হাক কুন আমিন আমি খুবই বিশ্বস্ত একজনকে পাঠাবো তারপরে নবী করিম সাল্লাহাম বললেন ইয়াবো তুমি উঠো এবং তুমি যাও এরপরে তিনি নবী করিম সাল্লাহ আসাল্লাম বললেন হ্যা আমিন উম্মা এই উন্ম্মতের সবচেয়ে বড় আমানত দ্বার হচ্ছেন আবু বাইদে মজার আহ আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম